আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল আমাদের দেশের অনেক মুসলিম ভাইরা আছেন যারা মৃত ব্যক্তির জানা যাতে ছাড়া হবে কি এটি আখতলাফে মাসাইল তবে বিশুদ্ধতম মত হইলো যে সুরাল পাতয়া পড়া লাগবে সুরাল পাতিয়া পড়া জরুরি কারণ আল্লাহ রসুল ইল্লা। নিয়ত শিখায় কয়ান আর বা বলতেছে জানাজার সলাপ আবার বাংলা শিখে দিয়ে কয় যে এই পিছনে এই জানাজার দোয়ারের সাথে জানাজার দোয়ার নিয়ত করতেছে বলতেসন সলাত জানাজাত আল্লাহ রবীন্দন কোরআনে কারি এটাকে সলাপ বলছেন আব্বাস তিনি জোরো জোরে সুরাল ফাতে পড়তেন জানাদার মধ্যে অনেকে জিজ্ঞাসা করলেন আল্লাহ জোরো জোরে পড়েন নাই আপনি সুরাল ফাতে জোরে পড়েন কেন আমি তোমাদেরকে জনগণ আল্লাহ রসুলের অর্থাৎ সুরাল পাতে পড়তেন এটা আমি জানানোর জন্য জোর জোরে পড়িত আজকে দেখবেন মসজিদের নবীতে আমি যতবার ওমরায় গেছি ততবার হজে গেছি লক্ষ্য করছি মসজিদ নবীর ইমাম যখন জানাতে পড়ায় রাফুল আমরা পড়া না করার দুটাই একতলাপ আছে আল্লাহ রসুল সাল্লাহাম জানাজার চলাতে রাফুল ইয়েদ করতেন এরকম সরাসরি হাদিস পাওয়া যায় না তবে সাহবাহ করতেন এই জন্য বাজ সাহেব সহ অনেক পক্ষীরা বলছেন যে করাটাই উত্তম আবার কেউ কেউ না করার কথাও বলছেন যেহেতু নবী থেকে সরাসরি হাত রাফলিয়া দানের কথা পাওয়া যায় না জানাজার সালাতের মধ্যে আমরা জানি যে কোন মানুষ মারা গেলে মসজিদের মাইক দিয়ে বলা যায় না কিন্তু জানা যাক কিভাবে হবে এটা তো জানতে হবে একটা মাধ্যমে না একটা মাধ্যমে তো জানা লাগবে তো মসজিদের মাইকের ব্যাপারে অনেক ওলা মাইকেরামের মতামত না বলা আবার অনেকের মত হইলেও এটা বলা যাবে কারণ এটা জনগুরুত্ব সম্পন্ন বিষয় এটার সাথে চলার যেমন সামাজিক একটা জামাতবদ্ধ এবাদত এই বিষয়গুলো একটা জামাতবদ্ধ সামাজিক কার্যক্রম তো সামাজিক কার্যক্রম যদি জানা না যায় তাহলে মানুষ জানবে কীভাবে উনি মারা গেছে কয়টা জানা হবে কিভাবে হবে এজন্য। অতিরঞ্জন না করে মানে যতটুকু দরকার শুধু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা আমরা সীমা লঙ্ঘন না করে এতটুকু করা যায় আচ্ছা আমাদের সুপরিচিত বক্তা মাওলানা মুহম্মদ মিজানুর রহমান আল আজারি সাহেব বলেছেন যে তাবিজ ব্যবহার করা বড়দের জন্য জায়জ নয় কিন্তু ছোটরা ব্যবহার করতে পারবে এবং আয়তুল কুসি পড়তে পারে না তাই পড়তে পারবে এই কথার কোন দলিলের ভিত্তিতে বলছেন তবে আমার এরকম কোন দলিল জানা নেই আমি এরকম কোন দলিল পাই নাই যে শিশুদের জন্য জায়জ বড়দের জন্য জায়জ নেই নবী সালাম বলছেন মাম তা আল্লাহ রাখেন আর নবিসামের আদরের দুটা নাতি ছিল কি নাম হাসান আর হুসাইন রাতি আল্লাহমান যদি তাবিজ দেওয়া যায় যে হইতো আল্লাহ রসুল দুনিয়ার কারোর না দিলেও দুই নাতিরে দুইটা তাবিজ দিতেন কারণ এই দুই নাতি নবীালাম এত মহবত করতে আল্লাহর কাছে বলতেন আল্লাহ রাসুল সাল্লাম একটু সাজদাটা লম্বা করতেন এক কামে দুই কাম সাজ লম্বা হলো নাতির একটু ফিটের উপরে উঠি খেললো সোহান এত আদর সেই নাতির করে দুটা তাবিজ দিত না কিন্তু আল্লাহ রসি নাই বরং ওই নাতির করে পাইলে নাম দোয়া শিখেছেন এটা পরে ফু দিতেন এই দোয়া করতেন তাহলে আমরা নবী সাল্লাম অনুসরণ করে বাচ্চাদেরকে বাচ্চারা তো পড়তে পারে না বাচ্চাদেরকে আমরা পরে ফু তার আল তারপর বাচ্চারা পড়তে পারে না এই জন্য ওই শিশুদেরকে আমরা মা বাবারা ভাইয়েরা বোনেরা বড় যারা আছে তারা পরে পরে ফু দিয়ে শিশুর গা মাছে করে দিব মুছে ফু দিব শরীরে কিন্তু তাবিজ লটকা রেখতে হবে এরকম কোন পৃথিবীর কোনো আলম দিয়েছেন কিনা আমার জানা নেই কি ধরনের হবে প্রথম কথা হলো বড় করে করতে পারেন আপনার যদি সামর্থ্য থাকে আপনি আকিকের দুইটা ছাগল জবাই করছেন তার সাথে গরু তিন চারটা পাঁচটা করেন করে আলহামদুলিল্লা মানে যেটা বৈধ যে টাকা লই শ্বশুর বাড়ি থেকে এখানে বিরাট করে খাওয়াইবেন এটা না নিজের সামর্থ্য আছে আপনি খাওয়াইবেন এজন্য এরকম করা যাবে যদি সামর্থ্য থাকে আর সন্তানের জন্য এটা হলো খাওয়াইছে খাওয়ানোর বিল হোটেলের বিল হলে যেখানে খাওয়াইছি হয়তো দুইশো টাকা আসতো বা পাঁচশো টাকা আসতো সর্বোচ্চ এখানে হইলে আপনি দুই তিন হাজার টাকা দিয়ে যান যেহেতু এই জন্য হাদিয়া ওই জিনিসকে বলে যেটা আপনি কাউকে দিলেন দেওয়ার পরে তার থেকে কোনোদিন ফিরে পাইবেন এরকম কোনো সম্ভাবনা নাই যেমন ইমাম সাহেবের আপনি দিলেন ইমাম সাহেব আপনারা কোনো দিন দিব এই আশা আছে ইমাম সাহেবের দাবার দিয়ে খাওয়াইছেন ইমাম সাহেব কোনদিন আপনার দাবার দিব এই আসা আছে ইমাম সাহেবের বাড়িতে কেউ দাবার খাইছেন খাওয়াই তো না আচ্ছা সব বাড়িতে ইমাম সাহেব মিলাপ পরে ইমাম সাহেবের বাড়িতে কোনোদিন মিলাপ পড়ছেন হ্যাঁ ইমাম সাহেবের বাড়িতে সবাই দাওয়াত দিছে সবাই আসেন আজকে মিলাদ হবে এরকম দাবাত পাইছেন কোনোদিন তাহলে ইমাম নিজেও জানে যে এটা আমি তো এই জন্য আমি যেটা বলছি যে আপনি যদি হাদিয়া দিতে চান তো ওই অনুষ্ঠানে দিবেন কেন আপনি পরবর্তীতে আরেক সময় বেড়াইতে যান দেখতে যান যাই হাদিয়া নিয়ে যান সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ হাদিয়া দিয়ে আসবেন দিস আপনার খাসি ছাগল জবাই করে আপনি আকিকে করিলেন কোন ব্যক্তিকে কি আল্লাহ গুনবাচক নাম ধরে ডাকা যাবে যেমন রহিম হাদিস কি বলে যে নামগুলো আল্লাহর স্তিফাতের সাথে আবদ সংযুক্ত করে আব্দুর রহমান আব্দুর রহিম আবদুল খালেক আব্দুল মালিক এগুলো আবদুন বাদ দিয়ে শুধু ওই শব্দ দিয়ে ডাকাটা যাবে না এজন্য আপনার আহ এই জাতীয় নামগুলো উত্তম নাম কিন্তু খেয়াল রাখতে হবে যে এই নামগুলো ডাকার সময় যেন আমরা আবদুন সহ সংযুক্ত করে ডাকি এটা সারা যেন না ডাকি কোনো ব্যক্তিকে কি জিনে ধরতে পারে যদি জিনে ধরে তাহলে মানুষের করতে পারে দুষ্ট জিন মানুষকে আক্রান্ত করতে পারে এটা সত্য তবে সেটা নিশ্চিত হইতে হবে যে আসলেই তাকে জিনে ধরছে কিনা অনেক সময় দেখা যায় আমাদের কোনো মানসিক রোগ হয় মানসিক রোগ হইতে পারে মানসিকভাবে বিভিন্ন ধরনের আসলে তার মানসিক কোনো রোগ হয়নি সব সুস্থ আছে কিন্তু তারপরেও সেই এরকম করতেছে কোন ওষুধ ওষুধে না কোন কিছু চিকিৎসা কাজ হচ্ছে না তখন আপনি বুঝতে পারেন না তাইলে যেহেতু কোনো রোগ নাই তাহলে জিনে ধরতে পারে কিন্তু আপনি চিকিৎসা করেন নাই কোন নিউরোলজির ডাক্তার নামে অনেক ভুয়া চিকিৎসা আছে সমাজে এগুলো থেকে দূরে থাকতে হবে আর ঘরের মধ্যে বেশি বেশি সুরাল বা কারা তালাওয়াত করবেন ফজরের নামাজ জামাতে পুটবেন আর মহিলারা গড়ে ফজরের ওয়াক্তে ফজর ফুটবেন অজানা কারো কবুতর দরে বিক্রি করে ফেলে এবং অন্য কোনো লোক আগের কার কবুতর দরে ফেলে এ থেকে দুজনের গুণা হবে গুণা তো হবে একজনের কবুতর বিক্রি করলে গুণা হবে আমরা কিভাবে সুদ সত্য থেকে বিরত থাকবো সুদের কথা বলছেন মনে হয় সত্য থেকে বিরত থাকবেন কেমন আপনি আমি কেমনি সুদ না সুদের কোন লেনদেন করবেন না সুদের সাথে না। তাহলে তো থেকে বিরত থাকতে পারবো জি আল্লাহ আমাদের সবাইকে তাওহিদের উপরে সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিনী রবিন আসসালামু আলাইকুম বরহম লি